لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك وعند السلام عليكم مناقه التحجد پرتفاع سي وعند السلام عليكم কোরআন একারি তালাবাদ তো অবশ্যই করা যাবে কারণ এটা জিকিরের সময় আল্লাপ এক নির্দেশে দিচ্ছে এই দিনগুলোতে সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ জিকির করো কোরআন তালাবাদ তো আল্লাহ জিকির এগুলো করা যাবে জি জি আলহামদুলিল্লাহ আমাদেরকে দুইটা তামাক বাধ্যতামূলক করতে হবে ওমরার একটা এটাও ফরস আর হজের যে তাবাবটা ওটা ফরজ আর বিদেয়ী তা ওয়াজ এই তিনটা তাবাব প্রত্যেক নারী পুরুষ সবাইকে করতে হবে এর বাহিরে আমরা যে কয়দিন যে ব্যক্তি আল্লাহর করে তাব করলো তারপরে দূরে সলা করলো সেই জন্য এক একটা গোলামাজাদ করল তো এই জন্য বেশি বেশি আমরা না করতো বেশি এটা জি আমরা তাওয়াপ শুরু করলাম এমন সময় আজান হয়ে গেছে তাহলে দুই দু চক্কর দিলাম বা তিন চক্কর দিলাম এমন সময় আজান হচ্ছে আমার শুরু হয়ে গেছে আমার করণীয় আমার করণীয় যে জায়গা পর্যন্ত তাওয়াপ করছি সেখানে দাঁড়াই দেব জামাতে দাঁড়াই জামাত শ্বাস পরে যেখানে যে পর্যন্ত গেছে থেকে আবার শুরু করব নতুন করে করার দরকার মানে তিন চক্কর হয়েছে আমার বাকি চারটা করব হয়েছে বাকি দুইটা আর যদি অজু চলে যায় তাওয়ের মাঝখান দিয়ে ওজু চলে গেছে তাহলে আমি দুই চক্কর করছি তো এরপরে অজু চলে গেছে তাহলে অজু করে এসে বাকি তবে এক্ষেত্রে ওই সামনে না আবার ওই হাজরা থেকে বাকি পাঁচটা শুরু করব এইভাবেই আমরা করে নিতে পারব আর এক মা বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার মক্কামকারতেও নারী পুরুষ মধ্যে পুরুষের সাথে দাঁড়াই গেছে তার নামাজ হবে না বোনার কাজ হবে এই তাওয়াপ করতে যাবেন ওইভাবে চিন্তা করে যাবেন যে আমার তাবাবটা যেন নামাজের আগে শেষ আমি যাবে আমি করে। মহিলাদের নামাজ এইভাবেই মানে বিষয়টা ঠিক নয় মহিলাদেরকে হাতের পাতা কবজি পাতাটা আর বক্ত করবো এই দুইটাকে রমিসাব একেবারে ঢেকে ফেলতে নিষেধ করছে কিন্তু তার অর্থ এই নয় যে পর্দা করবে না হেজাব করবে না তারা হেজাব করবে পর্দা করবে পর্দা তাদের থেকে হজর অবস্থায় রহিত হবে না এই জন্য কি করবেন এই দুইটা হাত মোজা লাগাবেন না কিন্তু বোরকাটা এমনভাবে করবেন বোরকার নিচে হাত ধরে ঢুকায় রাখবেন তাহলে হাতের পর্দা হয়ে যাবে সবসময় বোরকার নিচে ঢুকায় রাখবে কারণ এখানে অনেক কঠিন কাজ লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিপদ আপদের সম্ভাবনা হইতে পারে হ্যাঁ ধরে তুলতে পারে আচ্ছা আরেকটা বিষয় হলো আপনার মুখমন্ডল মুখমন্ডল একেবারে মানে এটাকে বেঁধে রাখবে না কিন্তু এটা থেকে একটু না লাগায় যেটা আপনি একটু সামনে দিয়ে পর্দা দিয়ে রাখবেন এমন জুতা পড়তে হবে যেটা পায়ের উপরের অংশ এবং পিছনের অংশ খোলা থাকবে তবে জরুরি পিছনে তেল থাকা যাবে আর উপরেরটা একটু ডাকা থাকলে কোনো অসুবিধা নেই মানে আমরা বলি যে ওই যে স্যান্ডেলগুলা এইগুলা করার জন্য ভাই বলছেন যে যদি তেরো তারিখ তার পরস্তা দিন করতে পারবেন কিনা এক্ষেত্রে উনি শেষে গিয়ে করবে কেন উনি দশ তারিখে গড়ে তাহলে অসুবিধা নাই তাহলে তো শুধু মানে হানাফি মাজাবের বারো তারিখে সূর্যাস্ত পর্যন্ত করার জন্য আর অন্য সকলই নামের মত হল এটা পুরা জিল হজ মাস যে কোনো সময় করতে পারে তাহলে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ওজোর হয়ে যেত সেটা কোনো কোনো না মহিলা এবং পুরুষের চলাকার মধ্যে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই রঘু সাজা পুরুষ জি কোন পার্থক্য নবী ইসলাম হাদিসে বর্ণনা করেন নাই যে পার্থক্য করছি এগুলো আমরা গবেষণা করে করছি এগুলো আমরা মানুষেরা করছি এগুলো নবীসাল্লাহ ইসলাম করেননি তো সুতরাং এগুলো সেখানে আলাদা করার কোনো প্রয়োজন আচ্ছা হজে যাওয়ার পূর্বে এবং পরে দাওয়াত খাওয়ানো জায়জ এটা আমরা প্রথমে আলোচনা করছি দাওয়াত খাওয়ানোর কোন দরকার নেই দাওয়াত খাওয়ানোর সিস্টেম হল ইসলামে মানুষকে সবসময় খাওয়ানোটাই শুন্য আপনি হজে যাওয়া উপলক্ষে না হজে দেওয়া উপলক্ষে খাওয়ালে এটা বেদান খাওয়াবেন তো সবসময় মানুষের হজে যাওয়ার আগেও খাওয়াবেন পরেও খাওয়াবেন প্রতিদিনই সবসময় খাওয়াবেন হজ কেন্দ্রিক খাওয়া দাওয়ার দেশের ভাই বোনেরা আছেন হজ দিয়ে জাগতিক অনেক সুবিধা লাভ করতে চায় মানে হাজি সাহেব বললে তার ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো হবে মানে সাধারণ দোকানদার আর হাজি সাহেব দোকানদার এগুলো যায় না আচ্ছা মহিলারা কি পা ডাকা কাপড়ের জুতা ও পা মোজা করতে পারবে জি মহিলারা পায়ে মজা করতে পারবেন এবং যেকোনো জুতা তারা পরিধান করতে পারবে হজের সময় মহিলা হাজ প্রাপ্তা থাকলে তাহলে কি করবেন ওইটা তো আমরা যদি অসুস্থ হন তাহলে এহরাম বেঁকে ফেলবেন ব্যাংকে এহরামবিহীন তিনি মোক্কা অবস্থান করবেন সুস্থ হলে তিনি আশা গিয়ে তানে গিয়ে ওমরা আবার এহরাম খেতে করবেন আর হজের আরামের পরে হইলে ফ্লাইট চলে আসবে ওনাকে চলে আসতে হবে তাহলে তিনি ওই অসুস্থ অবস্থায় ফরস্তাভাব করতে পারবেন এমন তার আর বিদায়িতা অবাব করা লাগবে না ওই পরস্তাভাবটাই পরস্তাভাব বিদায়িতা দূরে আর তাপ আর সলাতের একই হুকুক তবে পার্থক্য শুধু এতটুকু তাবাপের মধ্যে কথা বলা যায় সলাতের মধ্যে কথা বলা যায় তা কথা বললে তাওয়াপ ভাঙ্গে না মাজে কথা বললে কিন্তু ওজু থাকতে হবে তাবাবার মধ্যে ওজু থাকতে হবে চলাতের মধ্যে আর ওজু চলে গেলে আপনি ওই ওজু করে এসে আবার তাওয়াপ করতে পারবেন নিজে নিজে বলতে একজন একটা আরেকজনে এটা বুঝাতে হয়েছে এটা কাটা যাবে কোনো অসুবিধা মানে কে কাটলো এটা শর্ত না শর্ত কাটা স্ত্রীরটাও যদি চুল কাটতে হয় আগে স্বামী নিজের টা কাটতে হবে তারপরে গিয়ে স্ত্রীরটা চুলের অগ্রভাগে এক পরিমাণ কেটে দেবে মানে অবস্থা কোন জিনিসের তৈরি স্যান্ডেল হবে এটার কোনো শর্ত সারা এক নাই শর্ত হলে ওইটা আপনার পায়ের পিছনের অংশ আর উপরের অংশ এটা খোলা থাকে। যে জোতাই হোক চামড়ার জোতা হলেও কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধা হবে দোয়া তো সবাই নামে করা যাবে দোয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই নামে তারপরের ভিতরে দোয়া করা যাবে বাড়িতে একটা হ্যাঁ হজের ব্যাপারে সকল এ বাদতী সব রকম হবে শুধু নিহাতের ক্ষেত্রে লাভবাহিকা অমরাতান আন অমুক তার নামটা বলতে হবে হজের সময় লাভবাহিকা হাজ খালি আর বাকি সব একই সব এটাই শোন মানে চলবে না খালি এটাই করতে হবে এরামের কাপড় বাসার দিকে পরে যাবে কিন্তু নিয়ে থাকবে না ওই মিকা দেখিয়ে এটা আপনি শুধু মানে আসরের পরে বা ক্রিপির পড়ানো ইচ্ছা করলে পরের দিনও করতে পারেন মানে এহারাম অবস্থা থাকতে হবে আপনার সুবিধা হতো যে কোনো সময় করতে পারবেন এহারাম অবস্থা থাকলে তবে আপনার শারীরিক আছে কিন্তু ধরেন মাগরিবের পরে তখন তো আর ওই ওজন নেই তারপরেও কেউ যদি না সহি কালকে করবো ফর্ষ করবো এটা উত্তমের খেলা তবে আপনি কোন কারণে গেছেন দেখতে গেছেন তাই আসতেছেন একটা মিকাতে অতিক্রম করে আসতেছেন তখন এরপরে এসে আপনি একটা ওমরা করতে পারেন এটা যাইস না করলেও কোন অসুবিধা নেই যাইস বাইর বার্তা কোন সলাপ বাইর বার্তা কোন সুপ্রিয়া বাবা তো এরকম সলাফ নাই এখানে আপনি বেরোয়ার সময় গোসল করবেন সরকার ও সুর্বেন ওই बुजुर्ग তাহিয়াতুন উযুর নামাজ পড়তেন ইহরামের কোন নামাজ ভাই ওখানে গিয়ে আপনি শুকরিয়ার কোন নামাজ ভাই শুকরিয়াটাই হলো আপনি তাওয়াক্কু করবেন উমরা করবেন এটাই অন্যের পক্ষ থেকে করার সুযোগ যদি অন্যের পক্ষ থেকে করতে হয় তো এই দেশ থেকে অন্যের পক্ষ থেকে দেখে মানে ওখানে যাই মধ্যে রোগ্রাতা তাই সুব্রাতা এগুলো অন্যের নামে করা যাবে যাবে তবে উত্তম হইল না পরে ওই এর আমার কাপড় পরে গোসল করা যেটা পরা আছে এটা পড়া অবস্থায় গোসল করলেন এরপরে এটা পাল্টায় আরেকটা করে গেল এবং অনেক ফকিরা বলছেন যে সাই কুসাই রাখা হলো যে লুঙ্গি বড় যায় এরাম অবস্থায় কারণ হলো মানে এরাম অবস্থায় ওই পোশাক গুলো না যায় যেগুলো মানুষের অঙ্গের মাপ অনুযায়ী বানা হয় অঙ্গের মাপ অনুযায়ী হাতের মাপ মায়ের মাপ যেমন পায়জামা প্যান্ট যেগুলো আমাদের অঙ্গের মাপ অনুযায়ী লুঙ্গি কিন্তু অঙ্গের মাপ না লুঙ্গি কোলা অনেক আরবদের কিন্তু তো তবে উত্তম হলো এইভাবে সেলাইবিহীন ভাবে থাকা শেষে কিছু নাই শেষে না তাহলে তো আপনার সাতবারে আটবার হয়ে যাবে আটবার করাটা বেদাত অষ্টম বার করা হবে না এটা ভদ্রতার খেলাপ সুন্নার খেলাপ উত্তমতার খেলাপ কিন্তু বোনা হবে না ওরকম আর হজের হারামের কোন ক্ষতি হবে তবে উত্তম হইলে গরম হোক যাই ডেকে ডেকে জিnotifier guide সেই অবস্থায় চার জাকাতের সলাদ একাকে আধা ঘন্টা দু রেখাতে করবে আল্লাহ দু রেখার মধ্যে তারা চারি লক্ষ্য দিয়ে দিবে কারণ সে তো চার জাগাতে করতে চায় যে নকল সব করবে মানে মক্কা মোকা মায়ী নমন যখন সে অবস্থান করবে তখন সে সুন্নত ঘটবে দেখবে এটা কারণ এই বরপত্রীরা মূলত নবী সরাম যে প্রজিলত না করছেন সেটা সলাদ বলছেন সলাতন হাজা সলা হারা তবে গোলা মাইকার বলছেন সলাতে সলাদ মানে সলা শব্দের মধ্যে সোভান আল্লাহ চলা আলহামদুলিল্লাহ চলা এই জন্য সব তাজবি তাহালিদ সবগুলো লক্ষ্য ওই এক লক্ষের মধ্যে ঢুকে যাবে এটা অনেকে বলেন যে মুজদালিফাই শুধু অবস্থায় থাকলেও কখনো বাজারের দূরে কাছে তাহলে মুজদালিফাই নিস্থির পড়েন নাই এরকম সরাসরি এরা বাইরে আসা মানে যেখানে বর্ণনাগুলো আসছে সেখানে আসছেতে। তিনি মা এসা কে জমা করছেন বিতির পড়ছেন কি পড়েন নাই এটার উল্লেখ নাই আর অনেকে বলছেন যে এটা তো কমন কথা যে নবীশ ইসলাম সফরে থাক আর যেখানে থাক ফজরে শূন্যতা বীতির এটা তো বলার দরকার নাই এজন্যই বলেন নাই এজন্য এটা একটা লাভ আছে আমরা মনে করি পড়াটাই স্বাভাবিক ভাবে অসুবিধা ফি দিয়ে লাগবে না দমও লাগবে না তবে ইচ্ছা করে টানে টানে তুলে ফেলতেছে তখন দম দিতে হবে তখন এটা সমস্যা আল্লাহ আমাদের সবাইকে हज् मबरूर नसीब कर हजर जावतियों काजगुल सुन्नतर आलोक कर तौफिक दान कर